আবু বার্জাহ রাজিয়াল্লাহ তালন হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ আলসালাম এমন সময় ফজরের সালাত আদায় করতেন যখন আমাদের একজন তার পার্শ্ববর্তী অপরজনকে চিনতে পারত আর এই সালাতে তিনি ষাট হতে একশো আয়াত তিলওয়াত করতেন এবং জুহরের সালাত আদায় করতেন যখন সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ত তিনি আসরের সালাত আদায় করতেন এমন সময় যে আমাদের কেউ মদিনিয়ার শেষ প্রান্তে পৌঁছে আবার ফিরে আসতে পারত এবং তখনও সূর্য সতেজ থাকত রাবি বলেন মাগরীব সম্পর্কে তিনি অর্থাৎ আবু বারজয় আদিয়াল্লাহ তালাহ কি বলেছিলেন আমি তা ভুলে গেছি আর ইশার সালাদ রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত পিছিয়ে নিতে তিনি কোনরূপ দ্বিধা বোধ করতেন না অতপর রাবি বলেন রাতের অর্ধাংশ পর্যন্ত পিছিয়ে নিতে অসুবিধা বোধ করতেন না আর মুওয়াজ রহমতুল্লাহ আলহী বর্ণনা করেন যে সুবাহ রহমতুল্লাহ আলহি বলেছেন পরে আবু মিনহার রহমতুল্লাহ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল সে সময় তিনি বলেছেন রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত বিলম্ব করতে অসুবিধা বোধ করতেন না